ইবনু উমার রদিল্লাহ হতে বর্ণিত যে তিনি একটি ঘোড়ার উপর আরোহী ছিলেন যখন মুসলিমগণ রোমিওদের সঙ্গে যুদ্ধ করছিলেন সেই সময় মুসলিমদের অধিনায়ক হিসেবে খালিদ ইবনু ওয়ালিদ রদিল্লাহ তালাহুকে আবু বকর সিদ্দিক রাজিল্লা তালাহু নিযুক্ত করেছিলেন সে সময় দুশ্মনেরা তার ঘোড়াটিকে নিয়ে যায় অতপর যখন দুশ্মনরা পরাজিত হলো তখন খালিদ ইবনু ওয়ালিদ রদিল্লাহ তালাহ তার ঘোড়াটি তাকে ফেরত দেন